তিন নম্বর দায়িত্ব কোন মানুষের সামনে যখন কোন সোহাদের খানের সুযোগ আসে ইগলিশ মানুষের শরীরের ভিতরে ঢুকে মাস শ্রী দেখান দেখছেন ইগলিশ কোন সময় শরীরের বাইরে তাকিয়াও মানুষের অন্তরের মাঝে কথা ডালিয়া দেয় আর কোন সময় শরীরের ভিতরে ঢুকিয়া অন্তরের ভিতরে ঢুকিয়া তার মনের মাঝে দেয় আর কোন সময় মানুষের ধারণ বিভিন্নভাবে মানুষকে কুমন্ত্রণা দেয় এক নম্বর কুমন্ত্রণা দেয় মানুষের শরীরের ভিতরে ঢুকিয়া দুই নম্বর কুমন্ত্রণা দেয় বাইরে তাকিয়া ও দৃশ্যভাবে তাদের বন্ধুরার অন্তরে কোকটা জাগাইয়া দেয় সুতরাং যাদের দ্বারা মনে মনে হয় কুবুদ্দি ভাষায় কুবুদ্দি ভাষায় আমার আল্লাহ বলেন এর মনে হয় যে কুবুদ্দি যে জাগাইয়া দেয় শানে আমার কোন সমস্যায় তার মানুষের আকৃতি ধারণ করিয়া পরিষ্কার ভালো লোকের আকৃতি ধারণ করিয়া মানুষের কাছে বিরুদ্ধে একটা মিটিং হইল মক্কা দারুণ দোয়া নামক হল করে মেয়েটি এই মিটিং এর মধ্যে আবু যেহেতু তারইলো আর একজন অচিনা মানুষ মিটিং এর মধ্যে আইয়া বই অহ সরকারে একটা আলোচনা হইলো আজকে যেহেতুদের শত্রু কিনা তার মনের হবে আমরা জানি না লোকে আমাদের মিটিংয়ে বসতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত হয়ে একটা গোপন মিটিং করলো এই মিটিং এর তারা বুঝে এলের দল বলা হল ভাইয়া দেখে এক বেটা অচিনা এই সিনা জানাই ই সমাজের নাই তোমার বাড়ি হইবা হইল আমার বাড়ি এই ছিল তখন সরকারের দল যখন কোন সিদ্ধান্ত নেয় সরকার হয় না এইভাবে সিদ্ধান্ত নিল তো যে কোন সিদ্ধান্ত একমাত্র হত্যা করা ছাড়া তার দমন ধরার কোনো উপায় তোমাদের বাকি না হয় শেষ পর্যন্ত মোটামুটি এই মিটিং এর বেটে সিদ্ধান্ত নেওয়া হইলো রসুল্লা হত্যা করতে হবে কুহতা জাগাইয়া দিয়া আর একটা হলো কোন মানুষের আকৃতি ধারণ করিয়া সরাসরি পরামর্শ দিয়া মানুষকে কুহতে পরিচালনা করে অহলের জিনিসটা তিন নম্বর ডিউটি হইলো কোন মানুষের সামনে যখন সোহাবের কাজের সুযোগ আছে মুখো আট দেয় না আল্লাহ রসুল বললেন তারা মুখের ভিতর দিয়া শয়তান তারা শরীরও ঢুকে হাই সময় যারা খোলা মুখে হাই ফেলে মুখো আল্লাহ রসুল বললেন তারা শরীর ও মুখে দিয়া রুখে আপনারা থাননি আপনার মুখে দিয়া সময় তার আপনার বৃদ্ধি রুখে হাই সময় কিটা হাত দেওয়া লাগবে আরেক হাতি সে বলেন সময় হা হু আওয়াজটা আল্লাহ না পছন্দ লাগে ই আওয়াজটা আল্লাহ খাতে পছন্দ লাগেনা না না পছন্দ লাগে এটা হলো নমাজের বাইরের কথা অনেক নমাদের বিয় হা খোঁজা ডাক মারে উ খোজা ডাক মারে বুঝলেনি চাল এই শয়তান মানুষের ভিতরে ঢুকার এ ফট যারা সময় হা ভরে মুখে হাত দেয় না তাদের মুখ দিয়া শয়তান তাদের শরীরের ভিতরে ঢুকে আর আছে মেরুদণ্ডের উপরের শেষ বা গাড়ের নিচে এর পাম্প শয়তান মানুষের ভিতরে ঢুকে এই কারণে আল্লাহ ফটরমিনের শরীরের কি দেখা মানে একটা শিল মহরের নাম নরমায়ন তুলার মত রুমের দ্বারা এখানে লেখা আসিল মোহাম্মদ এই খানের সুযোগ আসে তখন হইবে রমজান আইলে হয় রাকৃষ্ণা হস্ত হইব রোমানের সময় আইলে হয়তের সময় আইলে হয় সংগ্রাম করা লাগে ঘন্টা না খাইয়া পান্না হইয়া তুদায় পিপাশায় তাহা এই পরিমাণ কষ্ট হইলে রোজা রাখার কষ্ট আর রোজা রাখার ফল আদীশ্বরীকে হজরত রসুল্লাহ ফরমান আর সবু জাত কপালের ফিরিস্তায় লাগা যাবে একদিন রোজা হাতের থেকে পরিমাণ কষ্ট হইব তোমার রোজার ফলের থেকে অনেক বড় হইব সুতরাং নয় হাতটা কি রাখা বলা কপালে ফিরিস্তার অন্তরের মাঝে লাগা যাবে দেখুন জানো যে কোনো সবের কাম সামনে ইয়ে মনের মাঝে দুটা কথা লাগে করলে যে কষ্ট কথা মনে লাগে করলে যে পড়বনে বড় আর কথা মনে লাগে সের কাম করলে কষ্ট মনে লাগে আর সবের কাম করলে সবাই মাঝে নম্বর ডিউটি দেখা দিছে হজরতলাম যেই ব্যক্তি রোজা রাখছিল ও হারতে আরো হাজারে দুই মাস রোজা রাখিয়া তার কাপড় আর যে ব্যক্তি রোজা রাখছে এর কোনো রাখছেই না তার কোনো কাপড়া নাই আর যে রাখছিলো কাপড়া এখানে জিজ্ঞাসা করেন আল্লাহ যে রাখছিল এ তো কিছু যে ব্যক্তি রোজা রাখছে ক্ষতি হচ্ছে সব পূজার কাপ্তানা দিয়া এই ক্ষতির ফুলন হবে কিন্তু যে ব্যক্তি একটা রোজা রাখছে না তার ভাব বড় যে রাখছে না তার ভাব বড় আল্লাহ রসুম বলেন সারা জীবন বর রোজা রমজান মাসের একটা রোজা যে ব্যক্তি অবহেলা করিয়া রাখলো না এর সারা জীবন একদিনের উপবাস আর আল্লাহর কাছে তা বললো সারা জীবন রোজা রাহার বেশি ধর আর রমজান মাসের মাঝে একটা নকল বন্দিগী হলে একটা বরফ বন্দেকির সমানসব আর একটা হলে খানের দিকে অত্যন্ত সহজ হইয়া যায় কমালের ফিরিস্টার দায়িত্ব হলো এই সমস্ত নেহামলের পুরস্কার নেব তার অন্তরের মধ্যে দেখা দেওয়া সেটি হল কমালের ফিরিস্টার নম্বর দায়িত্ব চার ফির পরামর্শ দেয় চার নম্বর দায়িত্ব দিচ্ছেন গুনার খালের সময় শয়তানে যখন বুঝাইব তারা হরিণে মজা হইব তখন তুমি তার মনের মাঝে জানিয়ে মজা কমইব সাজা বর করলে বুঝিয়া পারায় ফিরিস্তার বিবরণ গেল সামনে একজন ফিরসে একজন দুইজন দুই সান্দ দুইজন সাতজন দুই টুটো দুজন ছয় জন দুই চৌকে দুইজন মুখের ভিতরে একজন নয় জন আর মতে মাউটি পালন করে মাউটি পালন করিয়া মাের সময় এই দশজন কাছে চলে যান আরো নতুন দশজন তিরিশটা আসেন মাদ্রীবটা সারা تقول إياه خضر السماء تقول إياه دينا درجون رأيتو درجون خضروا إياه مش جوه الله قال لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيَنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَعْفَزُونَهُ مِّنْ أَمْرِ اللَّهِ الله قلت بي نيزه تو في نسترزل پلق رمي أدو من قرين مُعَقِّبَات يرتوه لو پلق رمي أدو من قرين আল্লা চান মানুষ বিভদে ধরুক আল্লাহ চান না কোন মানুষ বিভদে ধরুক মানুষ বিহদটা কি বাধাইতে পার্লাফাইন কেনে সাইনা বিহ বিহত ঘরে সবাই রাখেন না কেন এই প্রশ্নের জবাব তো হলে বুঝতেন একটা